মানবতা সমাধান সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম রহমতুল্লাহ গত সেশনে সহিয়াল বুখারি থেকে যে হাদিসটি আমরা নিয়েছিলাম সেটা ছিল কিভাবে আল্লাহ তালা নেদেরকে একটি সুন্দর মৃত্যু দান করেন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 এই আশাটা আমার মনের মধ্যে আছে পাশাপাশি ও আশা হুদনুবি কিছু গুণাহ করে ফেলেছি গুনাগুলো ভয়েও আমার মধ্যে বিদ্যমান রহমতের আশাও করছি আবার গুনার কারণে ভীত আছে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 কিন্তু আল্লাহর রহমতের দিকে ঝোঁকটা যেন বেশি যায় নেই ইনশা আল্লাহ আল্লাহ আমার প্রতি রহম করবেন এইটার জন্য আশাটা বেশি হয়ে যায় ভয়ের তুলনায় আল আত্মমর ইবনে সোলাইমান এক তাইমি রহমতুল্লাহ আলী বলেন যে আমার পিতা সোলাইমান রহমতুল্লাহ আলী যখন ইন্তেকাল হয় বড় দিনগার ছিলেন তিনি হিনা হাদারাতুল আফা ওনার মৃত্যু যখন ঘনিয়েলো আমাকে বললেন ইয়া মো সন্তানকে দেখে বললেন হাত দিয়ে বীরর হাস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 ভালো মৃত্যুর জন্য একটা সহায়ক বিষয় এই গেল তিন নম্বর চার নম্বর হচ্ছে কথা পরিহার করা আল্লাহ তালা সুরা তো আবার আমানু উনিশ নম্বর আয়তের সাথ করেছেন হে ইমানদার লোকেরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাক আমার চলাফেরাও হবে যারা সততার উপরে থাকে সত্যবাদী মৃত্যুকরা আমার বন্ধু বন্ধুবান্ধব সহচর না হয় নিজেও যেন সত্যের উপরে থাকি এটা আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে নাসিহা করেছেন আমাদেরকে তাকিদ করেছেন তারপরে হলো পাঁচ নম্বর আত্মাউবাহ তার কথা তো কত জায়গায় এসেছে আল্লাহ তালা এস করেছেন কত বই হেজামিয়া আলাহ আল্লাহ খুন তুফলে তোমরা সবাই তবাক হে মোমেনরা আশা করা যায় তোমরা কামিয়াব হবে তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন তাও করলে আমরা কামিয়াব হব তাহলে আশা করা যায় তাওবা করলে তিনি আমাদেরকে মৃত্যু দান করবেন এই বিষয়ে তবার গুরুত্ব সম্পর্কে তো সময় কখন পার হয়ে যায় আল্লাহ রসুল্লা সাল আলীবত আব আল্লাহ তালা বান্দা তবা কবুল করেন যতক্ষণ আর সাকরাতুল মৌধ শুরু না হয়ে যায় শেষ নিঃশ্বাসে টানাটানি শুরু না হয় তাহলে একদম শেষ মাথায় তবা নয় তবাটা আগে থেকে করতে হবে তবে কেউ যদি আগে থেকে তবা করে আসে তখন মৃত্যু সময় টানাটানির সময় তবা করলেও কবুল হবে কারণ সে আগে থেকেই তবা করে এসেছে আর যে ব্যক্তি আগে করেনি এখন করতে চায় তার জন্য দরজা খোলা হবে না পাঁচ নম্বর গেল এখন আসলো ছয় নম্বর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 আল্লা থেকে বর্ণনা করেন আল্লাহ তালা বলেন যে আমার ইজ্জাতের কসম আমার জালালের কসম আমি আমার কোন বান্দাকে দুইবার নিরাপত্তা দেব না আর দুইবার ভয়ের মধ্যেও রাখবো না সে একবার নিরাপত্তা পাবে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 সে অনুযায়ী তার জীবনকে পরিচালনা করেছে তাহলে আমি তাকে নিরাপত্তা দান করবো ওই দিন যেদিন সমস্ত মানুষকে আমার কাছে জমায়েত করবো দিন আর তার কোনো ভয় থাকবে না আল্লাহুন আলহিম আল্লাহমিয়াহ জানুন তাদের কোনো ভয় থাকবে না কোনো দুশ্চিন্তা থাকবে না সেদিন তাহলে আল্লাহর কাছে আজকে ভীত হয়ে থাকতে এখন থেকেই যে আল্লাহ আপনার ভয় আমাকে দান করুন এবং আমাকে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 এই বিপদে থেকে আল্লাহ সৎ কাজে কাজ লাগাবেন না অবশ্যই হাদিসে যেহেতু আছে যে সৎ কা বিপদ আপদ থেকে বাঁচায় তাহলে অপমৃত্যুর মতো খারাপ মৃত্যুর মতো গুণাগারী মৃত্যুর মত বিপদ থেকে আল্লাহ তালা বাঁচাবেন আশা করা যায় দর্শক মন্ডলী আর কী কি কাজ করলে খারাপ মৃত্যু থেকে আমরা বাঁচতে পারি সেটার আলোচনা আমরা বিরতির পরে শুনবো এখন আমরা বিরতিতে চলে যাই আবিল্লাহ তফিদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত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 আজ সকাল নিস Witness Dr. Zakir Naik in a battle of words. Look. Shammukh Shammore. Prathiyoshpatibar. Rath not ae a puna shamprachar. Shakal shai dosh tae bangladeeshe. Peace TV Banglae. Bortoman Haha kaar o hodashar ki. Allah Nabi bole je manus aususth holee dekhte jau. E adhanik shabbat আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বললেন সর্বোত্তম জিক মূল্যবোধ সেটা শাস্ত বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি জানতে হলে দেখুন ইসলামী সমস্ত সমস্যার সমাধান দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে আলোচনা শুনছিলাম কি কি কাজ করলে আমল করলে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 কিছু কিছু লক্ষণ ফুটে ওঠে কোরআন এবং হাদিসে এটা এসেছে এক নম্বর হচ্ছে আর নত কবি কালিমাতে কাবলা খরু যে রুহ রুফ বের হওয়ার আখ্যান দিয়ে বান্দা কালিমাতো তাই বা কালিমাতর মানকানা আঃ কালাম হিলা ইলা দা জাননা যে ব্যক্তি কালিমা পড়তে চলে যাবে মৃত্যু হয়ে যাবে সে জাননাতে চলে যাবে এটা একটা বড়ো লক্ষণ যে এই লোকটার মৃত্যু হচ্ছে খুব সুন্দর মৃত্যু ফসর খাতেমা হয়ে গেছে দুই নম্বর হচ্ছে আলমাউতু জাবিন কপালের মধ্যে একটু ঘাম চলে আসা মৃত্যুর সময় ছোট ছোট ঘামের ফোঁটা কপালে পাওয়া যাবে এই ব্যাপারে হাজিস এসেছে তা আলী ওয়াসাল্লাম মাউতুল মোমেনে আরাকিল জাবিন মমেনের মৃত্যু হচ্ছে কপালে ঘাম সহকারে এই হাজিস শাহী মুসাদ আহমদে বর্ণিত হয়েছে কপালে ঘাম বের হয়ে তার মৃত্যু হয়ে গেলো এটা একটা লক্ষণ এই লোকটি মমিনের জিন্দিগি যাপন করেছে মমিনের মৃত্যু হলো আল ইস্ত শাহাদুফি শাহাদুল তেতাল আল্লাহ রাস্তায় মুজাহিদের তখন লড়াই করেন সেখানে যে শাহাদত বরণ করেন সেটাও তার জন্য বড় উত্তম মৃত্যু অত্যন্ত উঁচু মানের মউত হল তার হাজিস এসেছে এবং শাহি এ বিষয়ে রসুল্লা সাল করেন শাহীদ একজন শহীদের আল্লাহ তালার কাছে ছয়টা জিনিস পাওনা আছে তার সানে আল্লাহ তালা ছয়টা জিনিস বরাদ্দ করবেন ফি ইকু আউআাল শহীদের প্রথম রক্তের ফোঁটা তখন বেরিয়ে আসে শরীর থেকে এই প্রথম রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে আল্লাহ তব গুণা মাফ করে দিলেন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 ফের সঙ্গে আছে কোনো চিন্তা করো না একটু কষ্ট পার হয়ে যাচ্ছে তুমি ওই জান্নাতে চলে যাওয়া কাদের শহীদের যখন আমরা দেখি তার অনেক কষ্ট হয় তার কিন্তু আসলে কষ্ট অনেক কমে যায় কারণ সে জান্নাতের স্বপ্নে বিভোর থাকে এই কষ্ট কোনখানি পার হয়ে যায় ট্যারই পায় না প্রথমে একটু পরে আর এত পায় না যদি তার এখলাস থাকে তাকে আল্লাহ তালী এইভাবে সাহায্য করেন তাহলে সেই জান্নাতের তার ঠিকানা দেখে ফেলে তিন নম্বর হচ্ছে তার অ জারুমিন আদাবল কবর আল্লাহ তালা শহীদ কে কবর আজাব থেকেও পানা দেন তারা কবর আজাব থেকে কবর আজাব তাদের হবে না এরপরে চার নম্বর হচ্ছে মানু আল বড় যে ফাজা কেয়ামতের দিন যখন একটা বড় ধাক্কা লাগবে সব মানুষ বেহোশ হয়ে পড়ে যাবে যারা জিন্দা আছে যারা মুর্দা আছে সবাই ধাক্কা খাবে কিন্তু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 বড়ো বড়ো চোখওয়ালা ডাগর আঁখিওয়ালা আকর্ষণীয় চোখের যে মহিলাদেরকে রেখেছেন তাদের সঙ্গে শাদী করিয়ে দেবেন আল্লাহ তার একান্ত আত্মীয় স্বজন পরিবার পরিজন থেকে বাছাই করে সত্তর জনের সুপারিশ করতে আল্লাহ তালা তাকে পারমিশন দেবেন কি কিসমত তাহলে চার নম্বরের মর্যাদা ছিল যারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তালা উত্তম মৃত্যু দান করেন আলমাউতবিল গারাত পানিতে ডুবে মৃত্যুবরণ করলে তাদেরও সান আছে ফজিরত আছে চাই বন্যায় ডুবে মরুক অথবা নদীতে ডুবে মরুক যে কোনোভাবে পানিতে ডুবে মরলে বিল হাদাম বাড়িঘর বিল্ডিং বা পাহাড় ধসে যারা মৃত্যুবরণ করে তাদেরকেও আল্লাহ তালা ভালো মৃত্যু দান করেন আলমাউতবিল বাতন প্যাটের অসুখে যারা মৃত্যুবরণ করে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 মাবতুন পেটে অসুখ হয়ে জানিন্তেকাল হয়েছে গারাক ডুবন্ত ব্যক্তি সাহেবুল হাদাম যার উপরে সাদ ভেঙে বা পাহাড় ধসে পড়ে মারা গেছে শাহিদ ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় যারা মৃত্যুবরণ করেন তারা তো শহীদ হবে এই হাজিসটি এসেছে বোখারিতে এবং মুসলিম এই লোকগুলো আমরা জানি যে তাদের অনেক কষ্ট হয় যদিও অন্য হাজিসে এসেছে আল্লাহ কাছে পানা চেয়েছেন রসুল্লাহ সাল্লা আল্লাহমিনী আউদ্া মিনাল গারাতে হারাউল হাদম এরকম করে আসে যে আল্লাহ ডুবে মরা আগুনে পড়া ছাদ ভেঙে পড়া এই সমস্ত ধসে যাওয়া এগুলো থেকে আপনার কাছে পানা চাই তো সেটা দেওয়া ঠিক আছে কিন্তু এরপরে যদি কোনো দৈবক্রমে ঘটে যায় বা আল্লাহ তালার হুকুমে ঘটে যায় তাহলে তার জন্য আল্লাহতালা এই ফজিলত রেখেছেন আলমাও তো গাজিয়ান ফিসাভিল্লাহ যে আল্লাহ রাস্তা লড়াই করেছে গাজী হয়ে ফেরত এসেছে শহীদ হয়নি গাজী হয়ে এসে যেমন খালিদাহ শহীদ হতে পারেননি খাজি ছিলেন তার জন্য ভালো মৃত্যু আল্লাহ তালা দান করবেন আলমৌ তো ফিসাবিল্লাহ আল্লাহর রাস্তায় যে কোনো কাজে মৃত্যু মৃত্যুবরণ করা আপনি দাওয়াতি দিনের কাজে বের হয়েছেন সেখানে ইন্তেকাল হয়ে গেছে হজ গিয়েছেন এটাও ফিসাবিল্লাহ সেখানে ইন্তেকাল হয়ে গেছে ওমরা করতে গিয়েছেন সেখানে ইন্তেকাল হয়ে গেছে এলম শীততে গিয়েছেন সেখানে ইন্তেকাল হয়ে গেছে সবগুলো ফিসাবিল্লাহ মসজিদের দিকে রওনা হয়ে গেছেন ইন্তেকাল হয়ে গেছে মসজিদে বসা আছেন সেখানে ইন্তেকাল হয়ে গেছে এগুলো ফি সাবুল্লাহ আন্ডারে আসবে আলমাউতুল কাম যদি কারো মৃত্যু হয় কোনো কিছুর দংশনের কারণে সাপ বিচ্ছু এই জাতীয় কোনো বিষধর প্রাণীর দংশনে যদি মৃত্যু মৃত্যুবরণ করে তাকেও আল্লাহ তালা সান দেবেন যে তার মৃত্যুটাকেও আল্লাহ ভালো মৃত্যু করে দেবেন এই যে বান্দা কষ্ট পায় কষ্টের বিনিময়ে কিন্তু তার গুনার কাফারা হয়ে যায় আর যার ফলে তার একটা ভালো মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে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 কিছু না কিছু থেকে যেতে পারে আরও কিছু লক্ষণ আছে আমরা শুনবো ভালো মৃত্যু লক্ষণগুলো পরবর্তী সেশনে আমরা শুনবো এখন আমরা এই সেশনকে শেষ করে দিতে হচ্ছে দেখি একটা প্রশ্ন নেওয়া যায় কি দেখি কার প্রশ্ন আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসাল প্রশ্ন হল যে কেমতের আগে দাজ্জাল আসবে আর সে একচোখ খুবই হবে কিন্তু আমাদের মুসলিম কিছু ভাইদের মধ্যে এরকম ধারণা আছে যে আমাদের বর্তমানে যে টেলিভিশন রয়েছে সেটাই নাকি দাঁত আর এটাই প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে ফেতনাফা সৃষ্টি করছে এখন এই ধারণাটা কতদূর সঠিক টেলিভিশনকে বলা হচ্ছে দাঁত সময় যেহেতু কম টেলিভিশনকে দাঁত জাল বলার কোনো কারণ নেই এমনিতেই মানুষ আরব দেশে বলে যে লোক খুব বেশি দুষ্টামি করে এবং খুব বেশি অপরাধ করে তাকেও দাঁত জল বলে দাঁজা জেলা বলা দাঁত জালের বহু বচন আসে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 باقي بس نتو انا شو ما انا والسلام عليكم ورحمه الله وبركاته oh.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 उ रोड बोस्ट विच नम्बर शून्य SORT CODE, SWIFT उ तीन शून्य शून्य शून्य आठ तीन सोफ्टीआईसी जि टा TV, मेल कर